আসসালামু আলাইকুম বাদ পৃথিবীর যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন সবাই সব ভাই স্বাগত জানাচ্ছি কোরআন কেন্দ্রিক প্রোগ্রামে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আল্লা সু আমাদের এই খলিফা হিসেবে যে দায়িত্ব পালন করছি সেই হিসাবে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন এবং এই বিজয়ের যে ওয়াদ আল্লাহ করেছেন সেই সম্পর্কে আলোচনা এবং আমরা আলোচনা করে দেখব যে আসলে কি আল্লাহ রব আলমিন এই ওয়াদাকে পূরণ কি করে ফেলেছেন নাকি এই ওয়াদা সামনে পূরণ হবে নাকি শুধু এটা কোরআনের আয়াতের মধ্যে ওয়াদাই থেকে যাবে আল্লাহ কি বলেছেন যেমন ভাবে এর আগের মোমিন করেছেন হ্যাঁ এই কথা ঠিক যে নবী রসুলের মধ্যে অনেকে তারা স্ট্রাগল করেছেন কিন্তু আবার আল্লাহআ অনেক নবী রসুল কে তিনি তো খিলাফত দান করেছেন খেলাফত দিয়েই তো আল্লাহ রাবুল আলমিন নবী রসুলকে পাঠিয়েছেন আল্লাহ সুন্দর করে বলেছেন নিশ্চই আমি তোমাকে এই জমিনের মধ্যে খলিফা করে পাঠিয়েছি তাহলে দেখা গেল যে আদম আলাই সালাম কে যেমন ভাবে আল্লাহ খলিফা বলেছেন যেমন খলিফা এবং অন্যান্য যত নবী এবং রসুল রয়েছেন তাদের কে আল্লাহ সুহান এই জমিনের মধ্যে খলিফা করে পাঠিয়েছেন এই আল্লাহ বলেছেন কামা যেমন ভাবে আল্লাহ সুহান হুয়াল এর আগে যারা পৃথিবীতে এসেছিলেন করেছেন এবং এই খলিফা করবেন আর এই দিন কে আল্লাহ সুহান হুয়ালা বিজয় দান করবেন বিজয় হবে দিন अल्लाह ताल सन्नत आल्ला एक नियम आल्ला एक मेथोडोलजी आखन एक चिंता देखें आल्ला इच्छा कर ले आल्ला जोर ही दिन के कायम कर दीते आल्लाह इच्छा कर ले आल्ला नबी के कष्ट ना कराए जिब्रिल्ला आलाम के दिए ही तो सब काफे मुर्शिक संगे जुद्ध विग्रह तरह संगे फाइट कर तरा सबा पर जित एवं आल्लार दिन विदयी हो जित आल्लाह रब्बुल्ला आलमिन तो ये करते हैं क्योंकि अल्लाह रब्बुल्ला आलमीन মেথোডোলজি হল নবী এবং নবীর সঙ্গী সাথে যারা থাকবে তারা স্ট্রাগল করবে তারা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যাবে এবং তারা জুলুমের শিকার হবে شکار کر ساجرا اللہ میدانا اللہ تب আমি আল্লাহর জন্য হক হয়ে যায় যে মুমিনদেরকে আমি সাহায্য করব। আর কখন আসবে যখন আমরা খুশি রাখি আল্লাহকে খুশি রাখি আমরা এখানে সেকুলারিজমও করি ইসলামও করি মসজিদেও যাই সুদ খাই এরকম যদি করি তাহলে তো হবে না ইসলাম ও মানি আবার এরকম যদি আমাদের হয়। তাহলে তো আল্লাহ করে আল্লাহর ওয়াদা আসে তাদের জন্য যারা ফুল করে এই জন্য আল্লাহ তুরাবা বাকারার মধ্যে বলেছেন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 আর এক অংশ কে বাদ দিবে যদি হয় এই দুনিয়ার জীবনে তাদের হবে লাঞ্ছনা আর গঞ্জনা তাদের কোনো ইজ্জত থাকবে না তাদের বাড়ি ঘরের কোনো ঠিক ঠিকানা থাকবে না তারা সব জায়গাতে মানুষের লাথি খাবে মানুষের তারা অপদস্থর শিকার হবে তারা লাঞ্চনা গঞ্জনার শিকার হবে যাওয়া হবে সম্মানিত দর্শক ভাই বোনেরা তাহলে আমরা এটা বুঝতেই পারছি আজকে আমাদের যে অসুবিধা আজকে আমাদের যে প্রবলেম আজকে আমাদের যে অধোপতন আজকে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা চ্যালেঞ্জ ফেস করছি আমাদের ফ্যামিলিতে আমাদের সোসাইটিতে ইন্টারন্যাশনালি এর সব মূল কারণ হলো আমরা ইসলামকে হাফ মানি আর হাফ মানি না কিছু বানি আর কিছু মানি না কিছু ধরি আর কিছু সারি এই সিচুয়েশনে হওয়ার কারণেই কিন্তু আমরা আল্লাহর যে ওয়াদা যে আল্লাহ এই দিনকে বিজয় দান করবেন সেটা হচ্ছে না যদি এখনো আমরা সেই বদরের ময়দানের তিনশো তেরো জনের মত আর যদি আমরা আমাদের ঘর থেকে বের হয়ে পড়ি তাহলে বদরের ময়দানে আমাদের যে বিজয় এসেছিল আর সাল আলহের নেতৃত্বে রমদন মাসে বাইতুল মুকদ্দাস কে আল্লাহ রাবুল্লা আলমিন যেভাবে মুক্ত করেছিলেন আল্লাহ রবাহ আলমিন এই বাইতুল মুকদ্দাস কে আবার মুক্ত করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আর আমাদেরকে আবার আল্লাহ রব আলমিন বিজয় দান করবেন কিন্তু তার জন্য শর্ত হলো আলহিমের মতো এখলাস আর স্যাক্রিফাইস মানসিকতা থাকতে হবে জীবন চলে যেতে পারে কিন্তু আমরা আপোষ করি না আমরা কম্প্রোমাইজ করি না যদি আমরা জীবন চলে যায়। মরলে শহীদ বাসলে গাজী আমরা সবাই মরতে রাজি তাহলে যদি আমরা মারা যায় তাতে আমাদের ক্ষতি নাই ঠিক দিনকে বিজয় দান করবেন আর আল্লাহ সুহায় তাদের একটা নিয়ম এর মধ্যে দিয়ে আল্লাহ মোমিনদের মর্যাদা কে বাড়ান আল্লাহ তোরা মধ্যে সাবিন ইম মুসিব তু কালু কালু ইন্ ই তোমরা রাস্তাঘাটে বের হতে পারবে না ভীত সন্ত্রস্ত অবস্থা তোমাদের উপরে এসে যাবে বিষাই আর তোমাদের খাবারের অভাব হয়ে যাবে তোমরা হাঙ্গি হয়ে যাবে তোমরা হাঙ্গার ফিল করবে আর তোমাদের মালের ক্ষতি হয়ে যাবে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে ওয়াল জীবন চলে যাবে তোমরা শহীদ হয়ে যাবে আর ফসলের ক্ষতি হয়ে যাবে হেনবী আপনি যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দিন আর কারা সবর করে সবরকারী কারা সবরকারী হলো তারা এরা হলো তারা যখন বিপদ মুসিবত আসে। তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা সবাই তোমার জন্য আর সবাই তোমার কাছে ফিরে যাব। সম্মানিত ভাইরা বোনেরা এই তো আমাদের জীবন আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ওয়াদার কথা কথা পরীক্ষার আমরা আমরা কন্টিনিউ করব খানিকক্ষণিক বিরতিতে যাচ্ছি ব্রেকের পরে ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে সি আফটার দা ব্রেক ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ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 क्यों चलते मणिमुक्त कार साधित है तीन नेक सन्तान जे तारे से ही मुस्लिम तंड ओसियत अध्याय हाथ संख्या चार हजार पांच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 দেখুন ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেক এর পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই ডিসকাশনে আমরা আলোচনা করছি সৌরা নম্বর আয়াত এবং আল্লাহ কিভাবে পরীক্ষা নিরীক্ষা মানুষকে করেন এবং আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত কিভাবে আসে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যেখানে আল্লাহ বলেছেন আমরা এই আয়াত নিয়ে কথা বলছিলাম যেখানে আল্লাহ বলেছেন এটা আপনার জীবনের দোয়া দোয়ার অর্থটা আজকে জেনে নিন বুঝে নিন জীবনে যেকোনো সময় আপনি পড়তে পারবেন ইন্না ফর আল্লাহ Indeed all of us ilayhi tu him rajiun returning nischoy shobai amra allar jonno ebong allar kachei to fire jabo ei to amader jiboner reality ei mati theke allah amader ke toiri korechen ei matite abar amra fire jabo oi e, mati theke ekdin amader ke allah আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে ডাস থেকে ক্লে থেকে এখান থেকে তোমাদের অরিজিন। অরিজিনে মাটিতে আমি তোমাদেরকে ফেরাই নিয়ে যাব। আর কেয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাদেরকে আবার উঠাবো কুম ত আর সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার তাহলে দেখুন আল্লাহর নিয়ম হলো যে পরীক্ষা আমাদের উপরে আসবে। আর পরীক্ষা নিরীক্ষা যখন আমাদের আসবে তখন আমরা না হয়ে কারণ এই অবস্থার পরিবর্তন আল্লাহ করে দিবেন আমরা ওই যে কথায় বলে মেঘ দেখে তুই করিস ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে মেঘ দেখে যেন আমরা কেউ ভয় পে না যায় আড়ালে তার সূর্য হাসে মেঘের আড়ালে কিন্তু দ্বিতীয় আর চাঁদ ওঠে পৃথিবীকে আলোকময় করে দেয় কাজেই যখন বিপদ মুসিবত এসে যায় তখন চিন্তা করো আল্লাহ তোমাদের আল্লাহ আলা এখানে বলছেন যে আল্লাহ মোমিনদের অবস্থার পরিবর্তন করে দিবেন তাদের ভীত সন্ত্রস্ত যে অবস্থা তারা এই অবস্থা থেকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন আর পরিবর্তন করে তাদেরকে সেফটি সিকিউরিটি আল্লাহ রব আলিন দিবেন আমন তাদেরকে দান করবেন যেমন সুর মধ্যে আল্লাহর সুন্দর করে বলেছেন আল্লাদিম জোম তারা যেন এই ঘরের রবের ইবাদত করে আল্লাদি আোম ইং জো যখন তারা ক্ষুধার্ত ছিল যে আল্লাহ তাদেরকে খাবার দিয়েছেন আমাদের খাবার ছিল না খাবার দিয়েছেন কে আল্লাহ যেখানে বাচ্চা মেয়ে ছেলেকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয় দিনে দুপুরে কাবা ঘর জারাত করতে আসলে পরে তওয়াব করতে আসলে মানুষের সর্বস্ব লুট হয়ে যায় এরকম জাহেলিয়াতের মধ্যে যারা ছিল সেখানে আল্লাহ সুমন করলেন আল্লাহর ভয় ছাড়া আর বনের বাঘ ছাড়া দুনিয়ার কোনো মানুষ তার উপরে হামলা করবে আক্রমণ করবে তার সতীত্ব লুট করবে তার দিকে তাকাবে এরকম হবে না আল্লাহ জন্য আল্লাহ সুহান আমরা জানি যে এই দিনকে তিনি বিজয় দান করেছেন কিন্তু জানি যে খাবছেন যে আমি আল্লাহর নবীর কাছে গিয়ে শিকায়ত করলাম আল্লাহর নবী তার চাদরে তিনি দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য সাহায্যের কথা আল্লাহর কাছে বলবেন না আল্লাহর নবী সোজা হয়ে বসলেন আর বসে বললেন খাব অনেক তাড়াহুড়ো তোমরা করছো তুমি কি জানো चिरणी दिए शर हाड़ गो गे टेला এরপর এত কষ্ট তাদেরকে দিন থেকে সরাতে পারে নাই আল্লাহ অবশ্যই কিন্তু খুব তাড়াহুড়ো তোমরা করছো কাজেই আল্লাহদ্দিনের বিজয় আসবে আর এই বিজয় হবেই আল্লাহর হয়েছে আল্লাহর নবীর দিন চলে গিয়েছে অমর আব্দুল খতাল সময় সেই আপনার পারস্য দেশ বিজয় হয়েছে কেসরার মুকুট মদিনাতে এসে গিয়েছে বিজয় হয়েছে আল্লাহর নবীর আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা তো মুসলমান হওয়ার কথা না আল্লাহর আলমিনের মেহরবানি ওই যে মক্কা মদিনার থেকে যে আলোর বিচ্ছুরন ঘটেছিল সেই আলোকে আল্লাহরবুল্লাহ আলমিন একটু ছড়িয়ে দিলেন আর কাউকে কাউকে আমাদের এরিয়াতে পাঠিয়ে দিলেন তাদের ভাষা নাই কিন্তু নিয়ামত হলো ইমানের নিয়ামত আল্লাহ রব আলিন বলছেন আল্লাহর পথে যদি আমরা থাকি তাহলে তাদের ভিতর সন্ত্রস্ত অবস্থার পরে আজ মুসলিম বড় দুর্দশার মধ্যে আছে আপনি যেখানেই তাকাবেন সেখানে আপনার হৃদয়ে রক্তকরণ হবে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন যে দিন কেন এরকম বেহির মুখোমুখি হচ্ছে ভাইরা বোনেরা আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং হলো এটা আমি নিজে যেটা বুঝি আপনাদেরকে বলি কথাটা হলো এই যে আল্লাহর দিনকে আমরা সঠিক ভাবে আল্লাহরুল আলমিন বিজয় দান করবেন না কাজেই আল্লাহর যে ওয়াদা আমাদেরকে আল্লাহ কর্তৃত্ব দিবেন আল্লাহ আমাদেরকে খেলাফত দিবেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে অধিষ্ঠিত করবেন আমাদের বেসিক কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে ইমান আপনারা বলবেন যে আমি তো ইমান আনছি আমি তো বলছি এই ইমান সেই ইমান না ইমান হলো সেইটা যে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে না যে ইমান কখনো আল্লাহর পথ থেকে সরে না যে ইমান কখনো লোভ লালসার সামনে মাথা নত করে না যে কোনো অবস্থাতে আল্লাহ কাউকে ভয় করে না পৃথিবীর কারো গালমন্দ কারো চোখ রাঙ্গানি কারো চোখ হেলানি কারো আঙ্গুল হেলানি আর চোখ রাঙ্গানি কোনো কিছুতে যে ভয় পায় না সেটাই হলো বড় ইমান এই জন্য আল্লাহর বলেছেন কুল আমি তার উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে আসল। আমরা আমাদের ইমানকে মজবুত করি আমল কে করি, আর আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সাহায্য অবশ্যই আসবে ইনশা আল্লাহ আর এর মধ্যে দিয়ে আমাদের পরিবর্তন হোক এই আশাবাদ ব্যক্ত করছি আবারও ইনশাআল্লাহ কোরআনের আলোচনায় আপনাদের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন আসসালামুকমাত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 दाई दाई जा मानवतार देख इसलमे अधिकार आदेश प्रति बुधवार रत साढ़े आठटाय बांगल्देश रत आठटाय भारत पिस मानुष के आखिरमुखी स्तक जा सफलता दान कर सम्पद दिए परीक्षा करें সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় সংগ্রাম সাধনা আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রবিবার মঙ্গলবার শুক্রবার রাত বাংলাদেশে আর রাত সাড়ে ভারতে বিশ টিভি বাংলায়